আলহামদুলিল্লাহ ওসইমাই সম্মানিত দর্শক মন্ডলী আসসালাম রহমতুল্লাহ ওবরাক আমরা হাজি শরীর থেকে আলোচনা শুনে আসছি ধারাবাহিকভাবে গত হাদিসটি ছিল সাত ধরনের লোক যারা আরো নিচে ছায়া পাবেন যেদিন কোনো ছায়া থাকবে না তার প্রথম দল ছিল যারা ইমামুন আদেল ইনসাফ কায়েমকারী ইমাম শাসক এবং বিচারকগণ সে বিষয়ের বাকি অংশ আপনাদের সামনে এখন পেশ করছি এবং সর্বশেষ যে পয়েন্টটা ছিল সেখানে নোমার মিনি বসির রাজি আল্লাহু আনহু তার একটি সন্তানকে স্পেশালি কিছু দান করতে চেয়েছিলেন অন্য সন্তানদেরকে সেই পরিমাণ তিনি দেননি রসুল্লাহ সাল আলিহ আসাল্লামের কাছে আসলে সেই বিষয়টা কনফার্ম করার জন্য ওনাকে সাক্ষী করার জন্যে তিনি বললেন তুমি কি তোমার সব সন্তানকে এমন করে দান করেছ তিনি বললেন না তখন তিনি বললেন ওয়া সত্যাক দেখুন আল্লাহকে ভয় করো আর তোমাদের সন্তানদের মধ্যে ইনসাফ কায়ে করছে তাহলে কি আমাকে একটা অন্যায় কাজের জন্য সাক্ষী বানাতে এসেছ একটা কাজ যেটা বে ইনসাফের কাজ সেই কাজের সাক্ষী বানাতে এসেছ সাহাবি অত্যন্ত সতর্ক হয়ে গেলেন ফারা যা ফারাদ যা তিনি ঘরে গেলেন গিয়ে সবাইকে বলেন অন্যায় কাজ করা যাবে না আমি উদ্যোগ করছি তাকে স্পেশাল কিছু দেওয়ার সুযোগ নেই শরীয়তে দৃষ্টিতে আপত্তিকর আমি বাস্তব জীবনে দেখেছি যে কোনো কোন পিতা মাতা একজন সন্তানকে একটু বেশি দিন আরেকজনকে কমিয়ে দেন একজন একটু মনে কষ্ট দিয়েছে তার কারণেই তাকে তেজ্যপুত্র করে দিচ্ছেন এগুলোর ইসলামিক কনসেপ্ট না ইসলাম এগুলো জায়েজ নাই যতক্ষণ পর্যন্ত দিনের ভিতরে আসে ওয়ারিস হওয়ার তার রাইট রয়েছে তাকে বঞ্চিত করা বা কমিয়ে দেওয়ার কোন রাইট নাই আবুদাল খুজির বলেন কল রসুল্লাহ আলাই ইমামুন জাহর হাদিসের রসুল সাল্লিউলাম সাদ করলেন আল্লাহ তালার অতি প্রিয় বান্ধা হবেন কেয়ামতের দিন এবং আল্লাহ তালার অনেক কাছে যাকে তিনি বসতে জায়গা দিবেন আগের আরেকটি রূপ অন্য রেবায়তে অন্য কিছু শব্দ দ্বারা একই কথা সে হচ্ছে ইমামুন আদের ন্যায় বিচারক শাসক ত্রিগণ আল্লাহর সন্তুষ্টি কি চান নূরের আসনে বসতে চান কেয়ামতের দিন আল্লাহর কাছ থেকে পুরস্কৃত হতে চান তাহলে ইনসাফ কায়েম করতে হবে ন্যায় বিচার করতে হবে তা যদি না করে ওই ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণীত সবচেয়ে দূরে বসবে আল্লাহর কাছ থেকে বহু দূরে তাকে কেমন দিন আল্লাহ তালা রাখবেন তার কাছে জায়গা দেবেন না সে হচ্ছে ইমামুন জা সীমা লঙ্ঘনকারী বে শাসক এবং বিচারপতি যে বিচারপতিরা যে শাসক কাউকে শাস্তি দেওয়া সিদ্ধান্ত নিয়েছে তাদের মন বলতেছে শাস্তি তাকে দিতেই হবে পেতেই হবে তার বিরুদ্ধে কেস থাকুক আর না থাকুক সাক্ষী প্রমাণ মিলুক আর না মিলুক আমরা শাস্তি দেবই তাকে এই ফয়সলা করে দিচ্ছে সেই বিচারক আল্লাহর ক্রোধের শিকার হয়ে যাবে সেই শাসক আল্লাহর কাছে আটক হয়ে যাবে আজকে দুনিয়াতে বিচার কায়েম করার দায়িত্ব দিয়েছে ইনসাফ কা কয়েম করা দায়িত্ব আর সে নিজেই যদি বে ইনসাফ হয়ে যায় ন্যায় বিচারের বিপরীত কাজ করে অন্যায়ের রায় দিয়ে দেয় তাহলে আল্লাহ আল্লাহতালার কাছে এই শাসকগণ এই বিচারপতিগণ বড় দুরাবস্থায় পথিত হয়ে যাবে আল্লাহ তালার আক্রোশের শিকার হয়ে যাবে তারা আল্লাহর অভিসম্পাদের শিকার হয়ে যাবে ইনসাফ সংক্রান্ত হাদিসে আল্লাহ তালা মানুষকে অনেক সুসংবাদ শোনালেন আর ইনসাফ যখন কায়েম করে না তখন আল্লাহ তালা মানুষকে অনেক সাবধান করেছেন তার জন্য অনেক আদাব তৈরি করে রেখেছেন যারা মজলুম হয়ে যায় বে ইনসাফের শিকার হয়ে যায় তাদের মনের যে কষ্ট তাদের মনের যে অভিশাপ তাদের মনের যে আহাজারি আল্লাহর আরো সে পৌঁছে যায় আল্লাহর আরো সে পৌঁছে যায় এ বিষয়ে মাজলুমদেরকে সন্তনা দেওয়ার জন্য যারা অন্যায় বিচারের বলি হয়ে গেল যাদেরকে অন্যায় বিচারের আক্রোশের শিকার বানানো হয়েছে এই অসহায় লোকগুলোকে লক্ষ্য করে আল্লাহ বলেন তিনজন লোকের দোয়া আল্লাহ কখনো প্রত্যাখ্যান করেন না ফেরত দেন না অবশ্যই অবশ্যই কবুল করেন এক নম্বর হচ্ছে ন্যায় বিচারক শাসক এবং তার সঙ্গে আসে বিচার বিচারপতিগণ দুই নম্বর হচ্ছেন ওই রোজাদার ওই রোজাদার যিনি রোজা রাখছেন ব্যাপী। ইফতার করার আগ পর্যন্ত রোজাদার যত দোয়া করবেন সব দোয়া আল্লাহ তালা কবুল করে ফেলবেন তিন নম্বর হচ্ছে যে জুলুমের শিকার হয়ে গেল মাজলুম তার মনের আহাজারি আর্তনাদ তার মনের কষ্টের অভিশাপ তার বদোয়া আল্লাহ তালা কাছে পৌঁছে যায় জালিমের বিরুদ্ধে ইয়ার ফাউ হাল্লা দুন গামা মিয়াম কেয়ামা আকাশ ছেদে বাতাস ছেদে ম্যাঘ ছেদে আল্লাহর কাছে চলে যায় কেয়ামতের দিন আল্লাহ আল্লাহতালা তাকে সেভাবেই নিয়ে আসবেন বজরিমের দোয়াকে আর তুফ্তাহুল্লাহা বু আবুসামা আর আজকে যখন দোয়াগুলো চলে যায় উপরের দিকে আল্লাহ আলসের কাছে ফরিয়াদ নিয়ে চলে যায় মাধ্যমের পক্ষ থেকে আল্লাহ তালার ম্যাঘ মালার ছিদ্র করে পৌঁছে যায় আসমানের দরওয়াজাগুলো একটা আটা করে সবগুলো খুলে দেওয়া হয় মজরুমের দোয়া আল্লাহর কাছে পৌঁছে যাওয়ার জন্য আর আল্লাহ তালা মজরুমের দোয়াকে মজরুমের কান্নাকে মজলুমের আর্তনাদকে লক্ষ্য করে বলেন বে ইজতি লাজলুম আর মজরুমের দোয়া আমি তোমাকে অবশ্যই সাহায্য করব। আমি তোমার পক্ষে আছি কিছু পরে হলেও তালিমরা যখন বে করে ন্যায় বিচারের পরিবর্তে অন্যায় বিচার করে অন্যায় রায় দিয়ে বিচার শেষ করে দেয় কাউকে মৃত্যুদণ্ড দেয় কাউকে ফাঁসি দেয় কাউকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় কত কতদিন তাকে জেলে পচিয়ে রাখে তাকে বঞ্চিত করে তার পরিবার থেকে তার স্বাভাবিক জীবন থেকে অন্যায়ভাবে বন্দি করে রাখে অন্যায় ভাবে মৃত্যুদণ্ড দেওয়া হয় অন্যায় যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় অন্যায় ভাবে দেওয়া হয় কত লোক এই অন্যায়ের শিকার হয়ে গেল এই মজলুম গুলোকে আল্লাহ তালা সন্তছেন তোমাদের দোয়া কিভাবে কবুল হয় জানো আকাশ বাতাস ছেদ করে আল্লাহর কাছে পৌঁছে যায় আল্লাহ তালা বলেন হে মজলুম তোমাকে আমি অবশ্যই সাহায্য করব আমি তোমার পক্ষে আছি আমি জালিমের বিপক্ষে আছি তবে জালিমরা মনে করে কই আমাদের বিপক্ষে থাকলে তো গজব নাজির করে কালকেই শেষ হয়ে যেতাম আজকেই শেষ হয়ে যেতাম আল্লাহ তো আমার মনে হয় এবং তারা যখন দেখে না যখন তখন নগদ নগদ শাস্তি যদি নাজির হয়ে যেত তাহলে তারা পিসপা হয়ে যেত শিক্ষানিত কিন্তু যখন সময় লাগছে কয়েক বছরও চলে গেছে তাদের অন্যায় জুলুমের কারণে আল্লাহ তালা তাদেরকে গজব নাজির করে হালাক করে দেননি তারা মনে হয় যেন কথাটা বিশ্বাসই করতে চায় না তাদের কর্ণকুহরে প্রবেশ করে না তারা তাদের অন্যায় কাজে অব্যাহত থাকে তাদের জুলুম বেঈনসাপ বাড়তে থাকে চলতে থাকে থামে না কিন্তু আল্লাহ তালা বলেছেন অলাউবাদাহীন কিছু সময় পরে যদিও হয় আমি বিচার করে ফেলবো আমি জানিমের উপরে অ্যাকশন নেব মাজুমের পক্ষে আমি ভূমিকা পালন করব। কোনো কোনো জালিমকে আল্লাহ তালা অনেকদিন সময় দিয়েছেন এই জন্য জালিম ধোকায় পড়ে যায় তার মধ্যে সংশোধনের কোনো স্পৃহা আসে না ফেরা আউনকে আল্লাহ তালা দিন সুযোগ দিয়েছেন সে বনি ইসরাইলে কত লোককে হত্যা করেছে ইদ আনা আবনা আহম হইয়াস্টনা নিসাহ আহম বনি ইসরাইলের কত লোককে সন্তানকে পুত্র সন্তানকে জবাই করেছে শুধু তাদের মেয়েগুলাকে জিন্দা রাখতে সকল পুরুষ সন্তানকে জবাই করে দিয়েছে এভাবে করে যখন জালিম তার জুলুমের কার্যক্রম অব্যাহত রাখে আল্লাহ তালা মাজলুমকে সান্ত্বনা দান করেন সম্মানিত দর্শক মণ্ডলী আমাদের আলোচনার এখন একটি বিরতি এসে গেছে আমরা বিরতির পরে আলোচনা শুরু করবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত বলেন এলম শিক্ষা করা প্রত্যেক মুসলিম ব্যক্তির উপর ফরজ সুনান ইবনে মজাহ প্রথম খণ্ড হাদিস নম্বর দুশো চব্বিশ এবং বেইনসাব জুলুম অন্যায় বিচার কার্য রায় প্রদান করার সম্পর্কে কোরআন এবং হাদিসে যে ধরনের শাস্তির কথা উল্লেখ করা হয়েছে যারা ইনসাফ কায়েম করবে তাদের যে ধরনের পুরস্কারের কথা বলা হয়েছে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 আমি বিচার করে ফেলবো আমি জালিমের উপরে অ্যাকশন নেব মাজুমের পক্ষে আমি ভূমিকা পালন করবো কোনো কোনো জালিমকে আল্লাহ তালা অনেকদিন সময় দিয়েছেন এই জন্য জালিম ধোকায় পড়ে যায় তার মধ্যে সংশোধনের কোনো স্পৃহা আসে না এ বিষয়ে আমাদের আলোচনার বাকি অংশ আমরা এখন শুরু করব। আদর ইনসাফ আমরা যেটা বলেছি প্রত্যেকটি জায়গায় শুধু রাষ্ট্রীয় পর্যায়ে নয় পারিবারিক পর্যায়ে সামাজিক পর্যায়ে যার যেখানে যতটুকু দায়িত্ব আছে পর্যায়ে সকল জায়গায় আদর ইনসাফ কয়েম করা পারিবারিক বিষয় আমরা শুনেছি একটি হাদিস আমরা অ্যাড করি নবী করিম সাল্ল আলিয়াল্লাম যে মা আয়েশা আলাদাকে লক্ষ্য করে বললেন ওনার ওনার ব্যাপারে যে ওনার মনের টান বেশি একটু চলে আসে এই বিষয়ে তিনি একটু চিন্তা করলেন যে আমি তো সবাইকে অধিকার সমান দেই কিন্তু মনের মধ্যে একটু আয়েসার প্রতি দুর্বলতা বেশি একটু বেশি টান ফিল করি একটু বেশি আদর ফিল করি মায়া ফিল করি এটার জন্য আল্লাহ তালা আমাকে পাকরাও করেন কিনা তিনি কোনো ব্যস করেনা শুধু মনের মধ্যে সেটা সেই তিনি আল্লাহর কাছে দরখাস্ত দিলেন আল্লাহ মহাদি ফিমা আম্লেক আল্লাহ আপনি দেখেন দুনিয়াবি জিনিসপত্র বস্তুগত বিষয়গুলো আমি আমার স্ত্রীদের সবার মধ্যে সমাবণ্টন করে দেই আল্লাহ আপনি দেখেন কাউকে কম দেয় না কাউকে বেশি দেই না ফেলা তালুমনি ফিমা তামলিকু আমিখু আর অন্তরের মধ্যে যে জিনিসটা আছে আল্লাহ আমার অন্তরের মালিক আমি না অন্তরের মালিককে আল্লাহ আল্লাহ অন্তরের মালিক যে আল্লাহ সেই কথা তো আরেকটি দোয়ার মধ্যে আছে সেই দোয়াটা হচ্ছে আল্লাহ মাইয়া মোকাল্ল কুলুব সাব্বেদ কালবি আল্লাহনেক ও আল্লাহ যিনি অন্তরকে পরিবর্তন করে দেন এদিক সেদিক আল্লাহ আপনি আমার অন্তরকে দিনের মধ্যে বসিয়ে দেন এরপরে এই অন্তর সম্পর্কে আল্লাহ তালার কাছে তিনি কি আল্লাহ তালা নিজে শিখিয়ে দিয়েছেন রব্বানা রব্হে না যে আল্লাহ আমাদের বক্র করে দিয়ে না যখন হেদায়ত করে দিয়েছেন হৃদায়তের পর বক্র না হয়ে যায় অন্য হাজি রসুল সাল সাত করেছেন কুলুব রা এবাদ বা ইসবাঈ আর রহমান বাদাদের দিলগুলো আল্লাহ তালা দুই আঙ্গুলের মাঝখানে ধরা এরকম করে যেদিকে চান সেদিকে ঘুরে দেন তাহলে বোঝা গেল যে কাল এর মালিকানা আমাদের হাতে নয় যদিও আমাদের দিল কিন্তু এর মালিকানা এর কন্ট্রোল ঠিক পথে রাখা উল্টা না করা এগুলো নিয়ন্ত্রণ আল্লাহ তালার হাতে তিনি আল্লাহ তালা হাতে দরখাস্ত দিলেন যে আল্লাহ আমার অন্তরের মালিকানা তো আপনার হাতে যেটা আমার হাতে মালিকানা দিয়েছেন বন্টন করে দেওয়া সেটা আমি ইনসাফের হাতে করে দিচ্ছি আর যেটার মালিকানা আপনার হাতে রেখেছেন আমার দিল সেইটার মধ্যে যদি বেশি মোহাব্বত কারো ব্যাপারে আসে আল্লাহ এটার জন্য আপনি আমাকে সমালোচনা করেন না আমাকে ক্রিটিসাইজ করেন না আমাকে দোষী করেন না আমাকে দায়ী করেন না আমাকে শাস্তি দেন না পারিবারিকভাবে আমরা একটু আগে যেটা বলেছিলাম যে কারো প্রতি যদি আমরা একটু দুর্বল থাকি সেটার জন্য আমরা অন্তর এটার জন্য আল্লাহর কাছে ছেড়ে দেই কিন্তু আচার ব্যবহার লেনদেন দেনা পানার ক্ষেত্রে আমরা বেহিনিস করি না রাষ্ট্রীয় ব্যাপারে অমর আব্দুল্লা আজিজ রহমতুল্লাহ আলী রাষ্ট্রীয় সম্পদ জনগণের সম্পদ সেই সম্পদকে অনেক সময় রাষ্ট্রের কর্ণধাররা আত্মসাত করে নিজেরা লুটোপুটে খায় নিজেদের লোকদেরকে কন্ট্রাক্ট দিয়ে দিয়ে নিজেদের লোকদেরকে এজেন্সি দিয়ে দিয়ে বহু তরিকা আত্মসাত করে পৃথিবীর অনেক দেশে এই রাষ্ট্রীয় দুর্নীতি তার সঙ্গে সন্ত্রাসযোগ হয়ে জনগণের মধ্যে থেকে ইনসাফ উঠে গেছে কোনো ব্যবস্থা কাজ করছে না যেখানে ঘুর দিলে দেবে সেখানে বিচার পাওয়া যায় বহু দেশে এই অদুর্বলতা আছে এবং রাষ্ট্রীয় সম্পদকে ব্যবহার করার ক্ষেত্রে ইনসাব কায়েম করা হয় না সরকারি তাহবিল তশরুফের প্রতিযোগিতা শুরু হয়ে যায় এই সমস্ত ক্ষেত্রে অমর এমন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলী ওনার দাপ্তরিক কাজ যিনি করতেন চিঠিপত্র লেখতেন সরকারি দলিল দস্তাবজে লিখতেন তাকে লক্ষ্য করে বললেন তার নাম ছিল হাস এমন অমর এমন আবি জুবাইর তার কাছে লিখে পাঠালেন আদিতা কালামাক যে আপনি আপনার কলমটা কি একটু চিকন করে ফেলেন তখনকার কলম কি আমাদের মতো কলম ছিল কীরকম কলম ছিল কি দিয়ে কলম বানানো হতো বাঁশের কঞ্চি বাজে দেশে বাঁশ নাই গাছের শাখা ডাল দিয়ে শুরু করে কেটে কেটে আর কালির দোয়াত থাকতো তাই না সেখানে চুপে চুপে ওনারা লিখতেন তিন লক্ষ্য করলেন যে তোমার কলমটা মোটা এতে কালি বেশি খরচ হয় কাগজ বেশি নষ্ট হয় সরকারি তুমি এক কাজ করো আধিকা কালামাক কলমটাকে চিকন করে ফেলো। তাহলে লেখা ছোট হবে কালি কম ব্যবহার হবে ও আর তুমি যে চিঠি লেখো লাইনগুলো অনেক ফাঁক থাকে লাইনগুলোকে কাছাকাছি নিয়ে আসো। খুব বেশি গ্যাপ দিও না ফি আকরাহ আন উখর জামিন আমারুল মুসলামিন ম্যালায় আমি মুসলমানদের বাইতির মাল থেকে রাষ্ট্রীয় সম্পদ থেকে এই লেখালেখির ব্যাপারে কলম কাগজ কালি এগুলার পিছনে বেশি পয়সা নষ্ট হোক খরচ হয়ে যাক এটা আমি চাই না চিঠিপত্র লেখাতে কত পয়সা খরচ হবে আর এখন রাষ্ট্রীয় ফাংশনে নৈশ ভোজে যে পরিমাণ অপব্যয় করা হয় যে কোনো রাষ্ট্রীয় কার্যক্রমে যে পরিমাণ পয়সা করে ব্যয় করা হয় সরকারের বড়ো বড় কর্মকর্তার পিছনে যা পয়সা খরচ হয় এটা কি ইনসাফ বহু দেশের সরকারগুলো এই রাজত্ব কায়ন করেছে ইয়ামনে পাঠিয়েছেন রাসুল্লাহ সাল্লাম বিচার কাজের জন্যে হে বিচারপতিরা এটা শোনার চেষ্টা কর মহাদেবেন জবাল রাজি আল্লাহ তাল যখন বিচারের আসনে বসতেন রায় দেওয়ার জন্য বসতেন শোনার জন্য বসতেন তিনি তখন সবাইকে শোনাতেন নিজেকে রিমাইন্ডার দিতেন নিজেকে স্মরণ করাতেন আল্লাহ হাকামুন আদল হালাকাল মুরতে আন আল্লাহ হচ্ছেন সঠিক বিচারক ন্যায় বিচারক আল্লাহ হচ্ছেন ন্যায় শাসক ন্যায় পরায়ণ শাসক ন্যায় পরায়ণ বিচারপতি এই কথা মনে করিয়ে দিতেন আল্লাহ কাল মূর্তাব যারা শোভা সঞ্জয় সৃষ্টি করে সেভাবে সন্ধ্যের ভিত্তিতে ফয়সালা করে অন্যায় ফয়সলা করে অন্যায় কেস নিয়ে আসে অন্যায়ের পক্ষে যারা ওকালতি করে তাদের সবাইকে তিনি সাবধান করলেন এরা হালাক হয়ে যাবে যে কেউ এর তিয়াব রাইবের ভিত্তিতে সন্ধ্যের ভিত্তিতেও যদি কোনো ফয়সলা করে সঠিকভাবে না জেনে এবং সঠিক ফয়সালা করার জন্য চেষ্টা করা আপ্রাণ চেষ্টা না করে তাহলে তারা হালাক হয়ে যাবে বরবাদ হয়ে যাবে আখেরি জমানার শাসকরা আখেরি জামানার বিচারপতিরা এখান থেকে যদি লেসন গ্রহণ করেন তারা আখেরাতে বেঁচে যাবেন তারা সবগুলো আখেরাতে আল্লাহ দরবারে আসামি হয়ে যাবেন সেদিন কোন ক্ষমতা থাকবে না হাতে আপনাদেরকে মুক্ত করার জন্য মুক্ত রাখার জন্য কোনো বাহিনী থাকবে না কোন দল থাকবে না কোন দাঙ্গাবাজ থাকবে না কোনো ধরনের সশস্ত্র বাহিনী থাকবে না আপনাদেরকে রক্ষা করার জন্য আল্লাহর কাছ থেকে সেদিন সেদিন আহকামুল হাকিমিন ইনসাফ কায়েম করবেন এবং যারা মুভ বাতিলের রায় দ্বারা দিয়েছে বাতিল অন্যায় রায় দ্বারা কার্যকরী করেছে তারা সেদিন ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আল্লাহ তালা আমাদেরকে ইনসাফ কায়ে করার তৌফিক দান করুন আমাদের সমাজে ইনসাফ কায়েম করার জন্য তৌফিক দান করুন সম্মানিত দর্শক ভাইরা আমরা যদি প্রশ্নটি একটা নিতে পারি দেখি আমরা ইনশাল্লাহ আসসালাম ওয়ালিকুম আসসালাত আপনি এখনই বললেন আপনার লেকচারে যে কালকিয়ামতের মাঠে যে সাত প্রকার ব্যক্তি আরো ছায়া পাবে তার মধ্যে সর্বপ্রথম নেই প্রতিষ্ঠার বিচারক আর কি নেই শাসক এখন প্রশ্ন হলো যে আমাদের এই যে মানে ভারতবর্ষ আর কি যে গণতান্ত্রিক দেশ ডেমোক্রেটিক কান্ট্রি এখানে তো কোনো এখন তো ইসলামের শাসক নাই ইসলামের শাসক নাই আর ইসলামিক রাষ্ট্র যদি কায়েম হতো তাহলে তো জনগণকে ওইরকমভাবে তাদের সঙ্গে অনেক জাস্টিস করা হতো আর কি নেই বিচার করা হতো যদি কোনো দেশে অমুসলিম শাসক থাকে তাহলে সেখানে ইনসাফ কায়েম করার জন্য মুসলমানদের কন্ট্রিবিউট করার সুযোগ আছে মুসলমানরা যদি সংঘবদ্ধ থাকে এবং তারা অন্যান্য অমুসলিমরাও তো অনেকে ইনসাফ চায় কে ইনসাফ চায় না অমুসলিম জনগণও ইনসাফ চায় ন্যায় বিচার চায় তো তাদেরকে সাথে করে হতে পারে এটা প্রেসার ক্রিয়েট করা যেতে পারে আন্দোলন হতে পারে আন্দোলন এই সেন্সে যে ইনসাফ কায়েম করতে হবে কোনো জায়গায় একে অন্যায় বিচার হয়ে গেলে তার বিরুদ্ধে প্রতিবাদ আসতে পারে যে এটা অন্যায় হয়েছে সাক্ষী প্রমাণ না থাকা সত্ত্বেও রায় দেওয়া হয়েছে বা সাক্ষী এদিকে আসে উল্টো দিকে রায় দেওয়া হয়ে গেছে তাহলে মুসলমানদের ভূমিকা হচ্ছে তারা চেষ্টা করবে তাদের পক্ষে যতটুকুন সম্ভব ততটুকুন ইনসাফ কায়েম করার জন্য নিজের জীবনে পরিবারের জীবনে তমরা পারবো পারব বাকি সামগ্রিকভাবে সামাজিক পর্যায়ে রাষ্ট্রীয় পর্যায়ে ইনসাফ কায়েম করার জন্য গণতান্ত্রিক দেশ থাকে যে সুযোগ সুবিধা আছে সেই সুযোগ সুবিধা সেই অধিকারকে আমরা কাজে লাগাই গণতান্ত্রিক দেশে তো অনেক কিছু এরকম আন্দোলন করা দাবি করার অনেক সুযোগ রয়েছে আমরা সেগুলা সচেতন করি প্রয়োগ করি হয়তো আল্লাহ তালা আমাদেরকে সেই করার ইনসাফ দান করবেন ইনশাল্লাহ এর মাধ্যমে আজকে আমাদের এই সেশনের সমাপ্তি হয়ে গেল ইনশাল্লাহ আল্লাহ রাবুল্লা আলমিন আমাদেরকে তৌফিক দান করুন নবিল্লাহি তৌফিক আসসালাম আলিক